ইবনু উমর রজাল্লাউ তালাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন খাবার খেতে থাকো তখন সালাতের ইকামত হয়ে গেলেও খাওয়া শেষ না করে তাড়াহুড়া করবে না আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলহী বলেন আমাকে ইব্রাহিম ইবনু মুজির রহমতুল্লা আলহী এই হাদিসটি ওয়াহাব ইবনু উসমান রহমতুল্লা আলহী হতে বর্ণনা করেছেন এবং ওয়াহাব হলেন মদিনাহবাসী